بسم الله বসমিলা বলা মোহামু আলহদী কিতাবি হদ মোহামদিন মোড়ে মুহদাসা তুহা ওয়াকুল্লা মুহদ্দাসা বেদা ও্লা বেদা দলা ওকুল্লা দলা আলু চিল্নার সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমরা ইমানবনিষ্ঠকারী বিষয়ে আটটা পয়েন্ট কাভার করছি মাঝখানে দুদিন গ্যাপ দিলাম আমি কিছুটা ইচ্ছা করেই কারণ আমি দেখলাম যে গত তিনটা পর্বের আমাদের আয়োজন এখনো অনেকে শোনেন নাই গত তিনটা পর্বের যে রেকর্ডিং সেখানে হয়তো একটু ঘন ঘন হয়ে যাচ্ছে সবাইকে অ্যানাফ টাইম দেওয়ার জন্য যাতে তারা শোনেন বা শুনতে পারে এবং র বাংলায় যেটাকে বলে যে হজম হয় যেন সবাই সেরকম একটা চিন্তা করে একটু স্পেস দেওয়া হলো আজকে আবার আমরা একটা পর্ব পড়বো ইনশাআল্লাহ বা একটা পর্ব রেকর্ড করব আমরা বারোটার ভিতরে আটটা পয়েন্ট শেষ করছি শেষ পয়েন্টটা ছিল মুসলমানদের এগেনস্টে অথবা মুসলমানদের কাছে আনুগত্য বা এলিজিয়েন্স বা নিজের লয়েলিটি না রেখে সেটা যদি আমরা বিধর্মীদের কাছে থাকে আমাদের বিধর্মীকে যে আমরা বেশি পছন্দ করি তাদের পক্ষে মুসলমানদের বেসা করি ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা ছিল গতদিন শেষ আলোচনাটা সেদিনে ছিল আজকের যে পয়েন্টটা আসবে নয় নম্বর পয়েন্ট সেটা হচ্ছে যে কেউ যদি বিশ্বাস করে যে কোনো কোনো মানুষের শরীয়ত না মানলে চলে তাহলে তারই মান নষ্ট হয়ে যাবে যে মানুষ সেটা বলবে তার তো যাবেই যে এটা বিশ্বাস করবে যে এ বি সি অথবা বি কারো শরীয়ত না মানলে চলে ইউজলি আপনার শায়েকদের ব্যাপারে সুফি শায়েক পীর বাংলাদেশে পীর আছে অনেক যারা বলে যে তাদের সুরাহিজিরের একটা আয়াত আছে সুরাহিজিরের নিরানব্বই নম্বর আয়াত যেটাতে আল্লাহ বলতেছেন যে ইয়াকিন আসা পর্যন্ত ইবাদত করতে বলতেছেন আমাদের সো এই অ্যাকিন আসার মিনিং হচ্ছে বেদ আসলে মৃত্যু আসা পর্যন্ত ইবাদত করতে বলতেছেন মৃত্যু যখন আসবে আমরা সবাই তখন আল্লাহ বিশ্বাস করব আল্লাহ সকল কথায় বিশ্বাস করব কিন্তু তখন কোনো তবা কবুল হবে না মৃত্যুর ফ্রেশটা দেখলে দেখা গেলে বা দেখলে আর কোনো তবার স্কোপ থাকবে না এবং ওই পর্যন্ত ইমানে আপনাকে থাকতে হবে আপনাকে ইবাদত করে যেতে হবে তার আগে আপনি এটা বন্ধ করতে পারবেন না বা ছেড়ে দিতে পারবেন না যেটা আমরা শাহাদার শর্ততে আপনাদের মনে আছে কিনা আমরা বলছিলাম শাহাদার যে নয়টা শর্ত আমরা পড়ছিলাম তার ভিতর শেষ শর্তটা ছিল যে আপনার সাদা যে এফেক্টিভ হবে বা আপনার জন্য জান্নাতে চাবি হবে সেই জন্য মৃত্যু পর্যন্ত আপনাকে সাহাদের উপর থাকতে হবে মৃত্যুর এক ঘন্টা মানে ষাট মিনিট ষাট দিন ছয় মাস আগে যদি আপনি ইমান হারায় ফেলেন বা আপনি যদি সার উপর প্রতিষ্ঠিত না থাকেন তাহলে ওই সায়দ আপনার কোনো কাজে লাগবে না এরকম অনেক মানুষ আছে যারা মৃত্যুর আগে বা অল্প কিছুদিন আগে তাদের ইমান হারাইছে এবং তারা আ চিরজাহান নামি তো সো আপনি এই কথাটা এই সুরাহিজিরের এই এই কথাটা হচ্ছে এই প্রসঙ্গে কিন্তু সকল ভণ্ড পীরগুলা সকল পীর পীর বলতে মানে পীর শব্দটা তো অ্যারাবিক থেকে আসে নেই অন্য ল্যাঙ্গুয়েজ থেকে আসে আমরা আমাদের দেশে আমরা যারা পীর বলি অথবা সুফি সাহেব যারা তাদের অনেকেই বলে যে তাদের একটু যাকিন আসছে মানে অর্থাৎ তারা আল্লাহ দৃঢ়ভাবে বিশ্বাস করে সুতরাং তাদের আর ইবাদেরতের দরকার নেই এই ঢাকায় বাংলাদেশে আছে অন্যত্র আছে ভণ্ডপীর তারা এসব বলে বলে এটা যদি আমি বিশ্বাসও করি মানে মানে আমি আমি বললাম না কিন্তু আমি বিশ্বাস করলাম যে দেয়ার আর সাচ পিপুল যাদের ই দরকার নাই আপনার মানে বিবাদত করার দরকার নাই তাহলে আমার এমন নষ্ট হয়ে যাবে বা যাদের উপর শরীয়ত প্রযোজ্য না অফকোর্স শরীয়ত শরীরতে এক্ডেমশন আছে পাগলের উপর প্রযোজ্য না বা যে ঘুমায়া আছে বিশেষ বিশেষ শিশুর উপর প্রযোজ্য না শরীয়তের বিধা পাগলের উপর প্রযোজ্য না যে অজ্ঞান হয়ে আছে তার উপর না অথবা যে একদম ফাস্ট স্লিপ যেটাকে আমরা বলি মানে এমনই ঘুম যেটা তার দুনিয়াদারি কোনো খবর নেই কোনো কানবস্ট হয় সেটা আমরা যখন জাহাজ চাকরি করতাম আমাদের অনেক সময় আটচল্লিশ ঘন্টা নির ঘুম কাটাইতে হতো আপনার কাজ করে তারপরে যখন বিছানায় গেছি গেছি অ্যালার্ম দিয়ে শুইছি কিন্তু আমি ফজর নামাজে বা কোন একটা নামাজে উঠতে পারি নি এইখানে আমার উপরে শরীয়দের ইটা প্রযোজ্য হবে না বা শাস্তিটা প্রযোজ্য হবে না বা আমাকে আল্লাহ দোষ ধরবেন না এছাড়া প্রত্যেকটি মানুষের উপরে অবশ্য মেয়েদের ব্যাপারে একটা এক্সেপশান আছে স্পেশাল কিছু টাইমে পোস্টমর্টাম বা এসে মেন্সুরাল সাইকেলে কোনো একটা সময় হয়তো তাদের উপর শরীরটা শরীরের ওই বিধানটা সলাথের বিধানটা প্রযোজ্য না বা এই ধরনের জিনিস এগুলো হলো এক্সেপশনাল সিচুয়েশান কিন্তু জেনারেলি সকল মানুষের উপর শরীর প্রযোজ্য শরীতের বিধান প্রযোজ্য তাকে নামাজ পড়তে হবে তাকে রাকাত দিতে হবে তাকে অজু করতে হবে ফরেচ গোসল করতে হবে ইত্যাদি ইত্যাদি ঢাকা শহরে দেখবেন যে আপনি একটা লোক ছিল মরে গেছে এখন হাটা বাবা হাঁটতোখালি হায়দার নাম একেবারে নোংরা চুলে জটা গোসল করে নাই মেবি ইয়ার্স এখন সে পাগল হতে পারে সে পাগল হইতে পারে আল্লাহর কাছে তার আগেই বললাম যে আল্লাহর কাছে তার এক্সামশান থাকবে কিন্তু তার পিছনে পিছনে মানুষ দ্যাট গ্রেট বা তার কোনো কাররামা আছে বা কিছু একটা যারা এটা মনে করবে যে তার বেলার শরীর প্রযোজ্য না তারা মনে করতেছে যে সে বিশেষ মানুষ পীর বা ওই কোন কোনো মানুষ বা কোন মজুফ বলে অনেক সময় কথা আছে মজুফ জ্ঞান করে তার পিছনে যারা হাঁটতেছেন তাদের কিন্তু ইমান নষ্ট হয়ে যাবে বা তারা আর ইসলামের ভিতরে থাকবে না তারা ইসলাম থেকে বের হয়ে যাবে এখানে আয়াত কোট করতেছেন একটা হচ্ছে অ্যান্ড হুএার সিক্স এ রিলিজেন এটা আপনার আগে বলছে ইমরানের নাম্বার আয়াত আপনাদেরকে সিক্স আদার ইসলাম ইট উইল নেভার of him and in the here he will be one of the losers islam chhara islam islam bola islam kotha islam bola sothe sothe shariat kotha ta ash shariat te je vay, vay, vay, aapneke, uh, vay, vay, aapneke, and so on. on and on and on. Ja তেলের অ্যাসোসিয়েশন করতেন কারণ উনি শ্রেষ্ঠ মানুষ ছিলেন ওনারই দরকার হইতো না যদি এবাদতের ব্যাপারটা এরকম হইতো যে নিশ্চয়তা থাকলে আর করতে হবে না কিন্তু আমরা জানি যে আল্লাহ আসালাম আমাদের সবাই চেয়ে বেশি করছেন এবাদত ধরেন তাহাজুদ্াস ওনার জন্য অব্লিগেটেড ছিলো আমাদের জন্য না বা আরও কিছু ব্যাপার ছিল সো ওনার ব্যাপারটা অনেক শক্ত ছিল সুতরাং আমরা এই ট্র্যাপে পড়বো না কোন অবস্থাতে কোন পীর ফকির সুফি শায়ক বা এই কাউকে থেকে এটা আরেক দিনও আরেকটা প্রসঙ্গে এটা বলছিলাম যে ইউকেতে কিছু সুফি সুফি তরিকা আছে বা অন্যত্র আছে যাদের শাইকরা মদ খান জনিব আকার খাচ্ছেন তো সাকবেদরা বলতেছে বা তার শিষ্যরা বলতেছে যে এটা আসলে আমাদের জন্য হারাম ওনার জন্য হারাম না কারণ উনি খাস অফ মানে মানে স্পেশাল অফ দ্য স্পেশালস তো এইটা যদি আপনি মনে করেন আপনার ইমান নষ্ট হয়ে যাবে আপনি মনে করলে নষ্ট হয়ে যাবে তার তো সেটা অন্য কথা আচ্ছা এরপরে পয়েন্টটা হচ্ছে যেটা থেকে বের হয়ে যাওয়া মানুষ আমরা ইমান বিনষ্ট করে পড়তেছি আমরা নয় নম্বরটা শেষ করলাম দশ নম্বরটা হচ্ছে যে দিন থেকে মুখ ফেরে নেওয়া ইসলাম থেকে মুখ ফেরে না শিখে এবং না প্র্যাকটিস করে আমরা অনেকেই এটার ভিতর পড়ে যাব আমরা আমাদের আমাদের আমরা এমন মানুষ দেখি যারা ছোটোবেলায় কোরআন শিখছেন ভালো কোরআন পড়তে পারতেন এখন আর পারেন না এখন আবার নতুন করে চিন্তা করতেছেন যে হুজুর রেখা শিখবেন না কি করান এই যে ব্যাপারটা দিন থেকে মুখ ছেড়ে এনেছেন অথবা নিজে শিখলেন না শেখার প্রয়োজন মনে করলেন না বয়স হয়ে গেল বা নিজে ছেলে মেয়েকেও শিখাইলেন না সব মানুষের কথা এখানে বলা হচ্ছে আবার নয় বাট নট বলছেন আরেকটা বলছেন যে বাই নট অ্যাক্টিং হ্যাঁ বাই ইট শিখলেন না আবার শিখলেও সেটা অনেকে কাজ করলেন না উনি জানেন পাচক তো সালাদ পড়া ফরস উনি ফরস সালাদ পড়লেন না বা সালা তালায় করলেন না উনি জানেন মদ খাওয়া সিগারেট খাওয়া ঘুষ খাওয়া সুদ খাওয়া হারাম তথাপি উনি ওইগুলো করতেছেন বাই এই যে মুখ ঘুরায় দিন থেকে আছে এরকম মানুষজন যারা ঘুরায় নেবেন তাদের ইমান নষ্ট হয়ে যাবে আমরা অনেকেই এটার ভিতরে পড়ে আমরা আমাদের বাচ্চাদেরকে সেকুলার পড়াশোনা করাতে গিয়ে হয়তো ভালো করে কলেমার অর্থটাও বলি না আমরা সাবধান হয়ে যাব ইনশাল্লাহ তবা করব তবার দরজা মৃত্যু পর্যন্ত খোলা আগেই বললাম যে তবার দরজা আপনি মৃত্যু পর্যন্ত খোলা আপনি তবা করবেন তবা করে কানেক্ট করে নেবেন খালিসতে তবা করবেন আমাদের স্কলারে যেটা বলেন যে আমরা আমরা ছোটবেলা থেকে শুনছি যে নামাজ যে পড়ে নাই তাকে অমরিকাদা করতে হবে ধরেন বছর দশ বছর জীবনে নামাজ পড়ে নাই বা অনেক পড়ে নাই এখন জানি যে দ্যার ইজ নো সচ থিং তবা করতে হবে কারণ আপনার স্ট্যাটাস তখন পসিবলি মুসলিম ছিল না যখন আপনি নামাজ ছেড়ে দিয়েছেন ফর টেন ইয়ার্স ফাইভ ইয়ার্স অথবা সামটাইম আপনি তবা করবেন আল্লাহ কাছে কান্দাকাটি করবেন এবং মনে মনে আবার শাহাদা উচ্চারণ করবেন এবং বলবেন যে আল্লাহ আমি যদি আমার যদি ইমা নষ্ট হয়ে গিয়ে থাকে তুমি মাফ আমি সত্যি সাক্ষ্য আমি উচ্চারণ করতেছি অ্যান্ড কোনো ক্লার্জি বা কোনো বিশপ ওদের মতো কোনো বিশপের কাছে আমাদের যাওয়ার দরকার নেই বা কোনো মৌলানার কাছে যাওয়ার দরকার নেই এই নিজেই করবেন করবেন আল্লাহর কাছে কান্নাকাটি করবেন এখানে একটা আয়াত কোর্ট করতেছেন সুরাজ সাহজা আপনার নম্বর সুরা তার ২২ নম্বর আয়াত যে and who does more wrong than he who is reminded of the verses of his lord than he turns away therefrom apno one ek monsho samne qurane ta aaj bolben qurane ta bidhan bolben sharia ta bidhan bolbe she ekta blank look dibe apnake a indifferent thakbe she mane apnake ki bollen ki na bollen amar atishojoner bhitore ache khub close apneshojon ami bollam na debe nibot na hoy ba tader tara খুব ক্লোজ আত্মীয় স্বজন আছে আমার যাদের সামনে আমরা দিনের কথা বলছি আমি আমার ওয়াইফ তারা একটা নির্বিকার অ্যাজ ইফ মানে বলে ইফ হচ্ছে না এখানে বা কিছু নাই তারা এরকম একটা ভাব করে এ কথাই আল্লাহ বলছেন এখানে টার্নিং মুখ ঘুরায় নেওয়া তারা দেন হি টার্ন দেয়ার ফ্রম সিনার্স আল্লাহ বলতেছেন যে অ্যাকাউন্ট সেটেল করবেন আল্লাহ যারা এরকম করবে আমরা সেই আল্লাহর র্যাথ বা আল্লাহর গাদবের বস্তু না আমরা সতেরোবার একদিনে অন্তত শত্রুবার ফর্স আল্লাহের ভিতরে আমরা বলি রাইরেল মার্দুবি আলহিম বলার দল আল্লাহর কাছে আমরা পানা চাই আল্লাহর আমরা প্রোটেকশন চাই যে যাদের উপর তাদের মতো আমরা না হই তো সুতরাং আমরা অনেক মানুষ মনে করে যে ইসলাম বা মুসলমান হঠাৎ একটা সোশ্যাল গ্রুপের বিলংিং টু সোশ্যাল ক্লাব মার্কা জিনিস কি যে বলা বা আইডেন্টিফাই করা এইটাই ইম্পর্টেন্ট বা একটা একটা ক্লাস্টার বা একটা একটা গ্রুপের ভিতরে থাকা বা একটা থাকা মুসলিম তো আমরা জানি যে বর্ণ কেউ জন্মগতভাবে মুসলিম হতে পারে না যদিও জন্মগতভাবে আমরা ইনিশিয়ালি মুসলিম হই কিন্তু প্রত্যেককে নিজের নিজের কাজকর্ম আকিরা বিশ্বাস দিয়ে মুসলিম প্রমাণ করতে হবে এবং হবে ইংরেজের ছেলে সহজে ইংরেজ বাঙালির ছেলে বাঙালি ব্রিটিশের ছেলে ব্রিটিশ কিন্তু মুসলিমের ছেলে মুসলিম প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি সেভারালি এবং জয়েন্টলি এবং সেভারেলি মানে কি বলবো মানে সে মুসলিম বোমার অংশ যেভাবে হবে কমিউনিটির একজন হবে তেমনি আবার ইন্ডিভিজুয়ালি তাকে ই হইতে হবে তাকে মুসলিম হইতে হবে তো যাই হোক আমরা নিশ্চয়ই সেটা বুঝি আমরা যাদের উদ্দেশ্যে এই এই রেকর্ডিংগুলো করতেছি আমি আশা করি বা আমি বিশ্বাস করি তাদের তারা সবাই এটা উঠবে তবু আমাদের থেকে কেউ হয়তো আসেন যেটা যার আত্মীয় বা যার এই এই ট্রেমে পড়ে যাবেন তারপরে হচ্ছে যে এইরকম যদি আপনি আপনি দেখেন যে আপনার এই ধরনের অ্যাটিচিউড আসে তাহলে আপনার সাবধান হয়ে যাওয়া উচিত যে আপনি যদি মনে করেন যে এরকম আপনার এরকম আপনার কেউ আসেন আমাদের ভিতর এখানে হাফেজ ইবনুল কাহিম তার একটা ইয়ে আছে মানে এই এই এই কুফোর সম্বন্ধে একটা কথা আছে ইটস রেফার্স টু ওয়ান টু দা ওয়ান হু টার্নভে with his hearing and his heart from what the prophet sallallahu alaihi was taught apte dekben kau ke boltesen eye je khub common form kotogula boltese ami je technol niche bhai kapor portesen ta niche kapor ta haram eta ashe the blank look dibe mane ekhon carry london heathrow te নিউ ইয়র্ক বা লস এঞ্জেলসে যাচ্ছি আমি কি চাকরির উপরে কাপড় পড়তে পারি এগুলো এখন আর প্রযোজ্য মানে এইভাবে একটা ব্ল্যাঙ্ক লুক দেবে বা মুখ নেবে পয়েন্টটা হচ্ছে আমরা দশটা শেষ করলাম এগারো আমরা পড়ব এখন যেটা ক্লিয়ারলি দিনের একটা এস্টাবলিশড পার্ট সেটাকে অস্বীকার কর এমন কোনো কিছুকে অস্বীকার আমি উদাহরণ দিব তখন ক্লিয়ার হয়ে যাবে এটা যেমন আপনার কথার কথা এখনকার দিনে অনেক মানুষ পাবেন যারা বলবে যে আমি কোরআন মানি কোরআনে সব কিছু মানি কিন্তু সূন্য মানে কথার কথা শূন্য হচ্ছে দিনের অবিচ্ছেদ্য অংশ আপনারা কোরআনে দেখবেন যেখানে যেখানে পাবেন কিতাব আওয়াল হিকমা আল কিতাবাবা হিক কিতাবাবল হিকমা এরকম দেখবেন মানে অনেক জায়গায় আসে একটা বল সুরাজুমাতে সম্ভবত আছে হ্যাঁ সুরাজ জুমাতে আছে আরো আছে সুরা বাকারা সম্ভবত আছে আমাকে খুঁজে বাইরে দেখতে হবে যাই হোক অনেক অনেক জায়গায় আসে এটা অনেক অনেক জায়গায় কোরআন এটা নিয়ে আমরা যখন সুননা নিয়ে কথা বলব ইনশাল্লাহ সুন্না শিখবো যখন তখন আমরা আলাপ করবো আপাতত জানে রেখে জেনে রাখেন যে দুটা পাশাপাশি আসছে কতটা এখন কিতাববাণী হচ্ছে কোরআন হিকমা হচ্ছে সুন্না সকল বড়ো তাই মনে করে নো সুন্না নো ইসলাম আপনি যদি আপনাকে ইকুয়েশন যদি বানান যদি সুননাকে আপনি না মানেন কোনো ইসলাম নাই নো সুননা নো ইসলাম কারণ আপনি আপনি কীভাবে সালাদ আদায় করবেন কয়টা সেজদা দেবেন কয়বার রুকুতে যাবেন কখন সালাম ফেরাবেন কখন এই প্রত্যেকটা জিনিস ইভেন অজুর ডিটেলস সালাতের ডিটেলস হজের ডিটেলস সিয়ামের ডিটেলস যা যা বলতে চান আপনি দিনের যে কোনো আঙ্গিকের কথা বলেন নো শূন্য নো দিন তার সব কিছুই শুননাতে এক্সপ্লেন করা হয়েছে আল্লাহ শুধু বলছেন সালাত ক্যাম্প আল্লাহ বলেন নাই যে রুকুতে কি পড়বেন কতক্ষণ থাকবেন একটা রুকু দিবেন বা ওইসে দুইটা দুইটা সেজদা দেবেন তারপর দুই বঠকের মাঝখানে বসবে কী বলে দুই শ্রী হাজার বসবেন অ্যান্ড দেন কতক্ষণ বসবেন এভরিথিং আপনার যা মনে আসে আপনি চিন্তা করেন সব কিছু থেকে আসে করা মানে সব কিছুকে একেবারে করে দেওয়া অথবা কোনো দিনই থাকবেন আপনার যদি আপনি শূন্য অস্বীকার করেন আর পিপুল ওয়াইজ পিপুল লার্নেড পিপুল ইন্টেলিজেন্ট পিপুল যারা মনে করে যে কোরআন মানে যথেষ্ট সুন্না মানার কোনো দরকার নেই বা সূন্যকে অস্বীকার করে এরকম যে করবে সে ইসলাম থেকে বের হয়ে যাবে এই ধরনের আরও জিনিস আছে শুধু এইটা না বলতেছেন যেমন কোরানে হিজাবের কথা সরাসরি বলা হয়েছে তারপরে আপনার ওয়ালাল বাড়ার কথা সরাসরি বলেছে হয়েছে ওয়ালাল বাড়া মানে আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণা করা বা অপছন্দ করা সরাসরি বলা এখন অনেক মানুষ আছে এগুলো অস্বীকার করতে চায় অনেক মানুষ আছে এগুলো অস্বীকার করতে চায় টুয়েস্ট করতে চায় এগুলোকে বা অন্য রকমই করতে চায় এরকম যদি করে মানে অন্যভাবে এক্সপ্লেন করে এগুলো থেকে মানে লুফল বাইর করে এগুলো থেকে স্ক্রিপ্ট করতে চায় এরকম স্ক্রিপ্ট করার চেষ্টা যারা করবে বা এরকমই করবে যারা তার ইসলাম থেকে বের পেয়ে যাবে এটাই বলতেছেন যে সুরা বাকার পঁচিশে নম্বর আর কোড করতেছেন ডিউ দেন বিলিভ ইন পার্ট অফ দ্য স্ক্রিপ্টর অ্যান্ড রিজেক্ট পার্ট অফ ইট তোমরা কি তাহলে কিতাবের কিছুটা বিশ্বাস করো এবং বাকিটা অস্বীকার করো What is the recompense of those who do so among you, except disgrace in this life, sorry disgrace in the life of this world and on the day of resurrection. Allah yeah. says, Disgrace or in this world and on the day of resurrection, they shall be consigned to the most grievous torment. তাদের জন্য অ্যালটেড থাকবে তাদের জন্য নির্ধারণ করা হয়েছে বা নির্ধারণ করা হবে সবচেয়ে কঠিন শাস্তি অ্যান্ড আল্লাহ ইজ নট আনওয়্যার অফ হোয়াট ইউডু এবং আল্লাহ এটার সম্বন্ধে অজ্ঞ না বা অসচেতন না তোমরা কি করতেছ গাফিল না ভুলে যান না বা ভুল করতেছেন না আল্লাহ বা খেয়াল করতেছেন না এমন না গেল তো এখন এটা হচ্ছে যে আপনার একটা পয়েন্ট যেমন উদাহরণ উদাহরণ দিচ্ছেন এখানে একটা যে কোরানে বহু জায়গায় আছে কোরানে বহু জায়গায় আছে যে আল্লাহ আর্সের উপরে আসে এবং এটা এবং আবহানি ফে আঁকিয়ে থাকেন এবং আবহানি ফের একটা উদাহরণ দিচ্ছেন এখানে যে আমরা যা হানাফিরা আমাদের হানাফিরা কিন্তু এটা মানতে চায় না বা আমরা বুঝি না এটার অর্থ কী আল্লাহ যে আর্সের উপরে আছেন বা আল্লাহ যে উপরে আসেন আল্লাহ যে সবখানে নাই বাই হিজ মানে জাত যেটাকে আমরা বলি সত্তা যেটাকে বলি সত্তা দিয়ে তার সত্তা সহকারে উনি সবখানে অবস্থান করেন না আমি বসে আছি আমার বাটকের নিচে আল্লাহ নাই এটা হচ্ছে কথা সাজা কথা বাট আল্লা আল্লা তার জ্ঞান তার ডিভাইন উইজডমে সব কিছু দেখেন সব কিছু শোনেন সব কিছু জানেন আমি যা করছি সেটা জানেন যে করি নাই সেটা জানেন বলে প্রাণ করতেছি সেটা জানেন আমাকে আল্লাহ সৃষ্টি করছেন আমার কাজসমে সৃষ্টি করছেন এবং আমার ইচ্ছাসমুখে সৃষ্টি আল্লাহর ক্রিয়েশন সুতরাং আল্লাহ জানেন জ্ঞান কিন্তু আল্লাহ ইসের উপরে আর্শের উপরে এটাই আমাদের আকিদা হওয়া উচিত এবং আবু হানিফা সেটা আকিদা ছিল উনি বলছেন যে একজন মানুষ যে বলছিল যে আই ডু নট নো ইফ মাই লর্ড ইজ ইন দ্য হেভেন আর অন দ্য আর্থ আমি জানি না আমার প্রভু বা আমার আমার রব আকাশে আছেন নাকি দুনিয়াতে আছেন। আবু হানিফা বলছেন হি হ্যাজ কমিটেড ব্রাষ্টমি আল্লাহ হ্যাজ ভের লিস তখন বলছেন যে এ তো লাসী মানে ইসলাম বিনষ্টকারী কাজ জানেন আপনারা হয়তো সবাই তো সেটা করতে সে এবং কারণ আল্লাহ বলছেন বলে উনি সুরা তাহার পাঁচ নাম্বার আয়তেই করছে পাঁচ নাম্বার আয়তে যেখানে আল্লাহ বলতেছেন যে রহমান বলে বলতেছেন নিজেকে যে উনি আর শুরু করে আসেন এই কোরআনের সাতটা আয়তে স্পষ্ট তো পাবেন আর বাকি আয়তে অনেক আয়তে ইমপ্লিকে ইমপ্লিকেশান আছে এটার এমপ্লয়িজ যে আল্লাহ আর্সের উপরে আসেন তো এইটা যদি কেউ বলে যে ইমামা আবু হানিফাকে জিজ্ঞেস করা হয়েছিল যে সাপোজ হি সে ইজ দ্যাট আল্লাহ এস্টাব এস্টাবলিশড ওভার থ্রোন বাট হি ডাজ নট নো ইফ দ্য থ্রোন ইজ আপ অ্যাভ আর অন দ্য আর্থ কেউ যদি এরকম বলে যে আল্লাহ ঠিক আছে আল্লাহ আর্শের উপর আসেন কিন্তু সেই পৃথিবীর উপর না আকাশের উপর আছে এইটাই যদি কেউ বলে তখন ইমাম আবু হানিফা এ আনসার হি ইজ বিকজ he denied that allah is above she whoever denies that he is above the heavens has committed blasphemy je আরশের উপরে আসেন বা আসমানের উপরে আছেন উপরে আসেন সাতাশমানের উপরে আটশোর আটশোর উপরে যদি কেউ অস্বীকার করে সেই ইসলাম থেকে বের হয়ে যাবে আপনারা তো জানেন সেই গল্পটা যে একজন কৃতদাসীকে আপনার একজন সাবি আঘাত তারপরে তা খারাপ উনি তাকে নিয়ে কাছে টু টেস্ট যে উনি মুসলিমা কেনা বা মৌমিনা কেনা তো তখন তাকে দুইটা প্রশ্ন জিজ্ঞেস করছিলেন একটা ছিল যে আর দুই নম্বর ছিল আল্লাহ কোথায় দেখেন সকল হানাফি আবু দেখলাম আকিদা কি ছিল কিন্তু বাংলাদেশের মানুষরা আমরা আকিদায় হচ্ছে আহ অথবা মাতুরিদি ইউজুয়ালি মানে আপাম মানে জেনারেল মাস যেটা বাংলাদেশের আর ফিকে হচ্ছে আমরা হানাফি আমরা ইভেন ইমাম আবু আঁকিদা বা বিশ্বাসটাও কিন্তু আমরা গ্রহণ করি না বা ধারণ করি না যেটা আমরা বিলিফ সেট অফ বিলিফ বলছিলাম আপনাদেরকে প্রথম প্রথম দিকে বলছিলাম বা বারবার বলব আরও তো সেটা কিন্তু আমাদেরটা ইমাম আবুহানিফাটা না দেখলে নি তো এবং আবু হানিফা ইমাম আবু হানিফা বলতেছেন যে এটা অস্বীকার করবে সে ইস মানে ইসলাম ভঙ্গের কারণ হবে তার জন্য যে আল্লাহ উপরে আসে অথচ আমরা কিন্তু আমাদের দেশে বহু মানুষকে বলতে শুনবেন হুজুরদের বলতে শুনবেন যে আল্লাহ সবখানে আল্লাহ সর্বত্র বিরাজমান এখানে একটা ছোট্ট কথা বলে রাখি যদিও এটা ঠিক এটা বলার সময় কিন্তু আমি শিওন না যে যারা মনে করে যে আল্লাহ সর্বত্র বিরাজমান তারা মনে করে যে গাছের ভিতরে পাখির ভিতরে ফুলের ভিতরে ফলের ভিতরে গরুর ভিতরে কুকুরের ভিতরে সব কিছুর ভিতরে আল্লাহ আছে নজবুল্লাহ তাদেরকে আমরা বলি সর্বেশ্বরবাদী হ্যাঁ প্যান্থেজম বলি ইংরেজিতে বাংলায় বলি সর্বস্বরবাদী সর্বেশ্বরবাদী মানে সবকিছুর ভিতরে আল্লাহ আছেন এবং আল্লাহ সর্বত্র বিরাজমান এটা একদম ব্ল্যাটেন্ড কুফর মানে একেবারে নির্ভেজাল কুফর জিনিসটা কারণ আর কিছুই আল্লাহর মতন আমরা পরে পড়ব আল্লাহ একদিকে আর সমস্ত সৃষ্টি আর একদিকে সব ভিতরে আল্লাহ এখন প্রশ্নই না আল্লাহ বলেনও নাই কেউ বলে নাই এটা আমাদের নিজস্ব আবিষ্কার যারা সর্বেশ্বরবাদী তাদের ভিতরে দুইজনের উদাহরণ দিচ্ছি আমি যাদের যে মানুষকে ভক্তিশ্রদ্ধা ভক্তি শ্রদ্ধা করে দুইজন বা তিনজনের উদাহরণ আমি একজন হচ্ছেন জালাল রুমি ফেমাস মৌলানা জালাল উদ্দিন রুমি মসনবি হ্যাঁ লেখা গ্রন্থ যেটা বাংলাদেশের অনেক কমি মাদ্রাসায় পাঠ্য ফুল অফ কুফোর এবং কিন্তু পাঠ্য এটা তো উনি মনে করতেন উনি সর্বস্ববাদী ছিলেন একজন হচ্ছেন ইবনুল আর আবী ওনাকে অনেকেই তাকসির করছেন বা মুসলিম মনে স্প্যানিশ স্কলার ছিলেন মাহি মাহিউদ্দিন মাহিউদ্দিন বলে মাহিউদ্দিন মাহিউদ্দিন বা মাহিনুদ্দিন মাহিউদ্দিন বলে যাই হোক ইবনুল আরবি বলে ওনাকে ই করেন আমি থেকে একটু কনফিউজ হয়ে গেলাম মাহিউদ্দিন অথবা মাহিনুদ্দিন আগে আসে দুইজন ইবনুল আরবি আছেন একজন কিন্তু দুইজনই স্প্যানিশ একজন কিন্তু অনেক বড় স্কলার মালিকী স্কুলের স্কলার আর আমরা যার কথা বলতেছি তাকে ইবনুল আরবি সুফি হিসাবে দেখেন সুফি গ্রেট সুফি শায়ক উনি হচ্ছেন সর্বেশ্বরবাদী ছিলেন কুকুরের ভিতরে উনি মনে করছেন যে আল্লাহ আসি তো এইটা ভ্রান্ত আকিদা আমরা বেঁচে থাকবো একজন বললাম পড়া মাহিউদ্দিন বা মাইনুদ্দিন দুইটার একটা আমি আপনাদেরকে নেক্সট দিন ইনশালা কনফার্ম করবো আপনি খুঁজলেও পেয়ে তো আর আর একজন হচ্ছেন বাংলাদেশের লালন ফকির বাংলাদেশের লালন ফকির টেকনিক্যালি কেউ জানে না উনি কী ছিলেন মুসলিম না হিন্দু ছিলেন মানে পরিচিতি বাউলরা অবশ্য মুসলিম বা হিন্দু হতে পারে না বাউলটা একটা আলাদা ধর্ম আমরা জানি না আমাদের জ্ঞান নাই। কিন্তু যেহেতু অনেক ভাববাদী জ্ঞানটা মানে ভাববাদী গান টান আছে তার অনেকেই তাকে কিন্তু খুব মরমী বা এই পীর সাধক মুসলিম মনে করেন উনি সর্বস্ববাদী ছিলেন এবং রবীন্দ্রনাথ ছিলেন সর্বস্বরবাদী আরেকজন আর বা হিন্দুদের জেনারেল ফিলোসফি হচ্ছে প্যান্থিজম বা প্যান্থিস্টরা হিন্দু ফিলোসফি আমরা এটা থেকে খুব কেয়ার কেয়ারফুল থাকবো বাট কথাগুলো শুনতে খুব সুন্দর লাগে এই জন্য থেকে আমরা সরে থাকব বা বেঁচে থাকবো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আমি আজকে শেষ করে দিতে চাচ্ছিলাম যে এগারোটা পয়েন্ট আমাদের হয়েই গেছে এখন লাস্ট পয়েন্ট যেটা সেটা হচ্ছে সবার মতে আমরা আগেই বলছি যেমন সৌদি আরবের সবচেয়ে স্ট্রিক্ট স্কলার যারা তারা মনে করেন যে এক সালাত যদি কেউ খেলা ছেলে ছেড়ে দেয় কোনো ওজোর ছাড়া বা রিয়েল কারণ ছাড়া ছেলে মনে করে পড়লেও চলবে না পড়লেও চলবে বা কোনো একটা মানে ই করে ছেড়ে দিলো সে মুসলিম থাকে না এটা হচ্ছে স্ট্রিক্টার স্কলার যারা তাদের মত বা স্ট্রিক্ট যারা তাদের মত বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়াতে অবশ্য মনে করেন যে যে অস্বীকার করে যদি কেউ বলে যে সালাদ ফরজ না আমার উপর তাহলে শেয়ার মুসলিম থাকবে না কিন্তু স্বীকার করে যে ফরজ এবং তার জন্য অবশ্যকরণীয় কিন্তু সে সালাত নাও পড়ে তাহলে সে ফাসিক মুসলিম হবে কিন্তু সে তথাপি মুসলিম থাকে এই দুটা হচ্ছে দুইটা প্রান্তিক মত আর মাঝখানের মতটা যেমন শেখ নাসিরুদ্দিন আলবাণী সহ আরও কিছু আলেমদের আছে যারা মনে করেন যে কেউ ধরেন ইউজুয়ালি পাঁচ একটা সালাদ পড়ে কিন্তু কখনও সালাদ আদায় করে কিন্তু কখনও হয়তো ওয়ানস ইন এ ওয়াইল সে একাত্ম ছেড়ে দেয় বা গাফিলতি হয় বা ভুলে যায় বা কিছুই তাকে আমরা গুণাকার বলব কিন্তু তথাপি মুসলিম বলবো এই প্রিন্স শ্রেণীতে আলেমদের মত বিভক্ত সেই জন্যই বলতেছেন যে এটা সবাই মতে না কিন্তু তারপরে একটা হাদিস দিচ্ছেন হাদিস এখানেই করতেছেন এই হাদিসটারও এক্সপ্লেনেশনের ভিতরে মুসলিমের হাদিস এক্সপ্লেনশনের ভিতরে খিলাফ আছে বা স্কলারদের ভিতর মত পার্থক্য আছে এখানে বলতেছেন যে বিটুইন এ ম্যান অ্যান্ড শেখ অ্যান্ড কুফোর ইজ দ্য অ্যাবান্ডনমেন্ট অফ প্রেয়ার এখানে বলতেছেন যে একজন মানুষের ভিতর এবং শীত কুফরের ভিতর মানে সালাডটা হচ্ছে মাঠখানে মানে সালাদ ছেড়ে দিল তো সে শীতটা কুপুরে গেল আর সালাত থাকলে সে কুপুর থেকে সে মানে সালাদ হচ্ছে তার আর শীতকুপুরে মাঝখানে ডিফারেন্সটা আর সজাগ এটা যে ত্যাগ করবে ডিফারেন্সটা যে সালাদটাকে যে সরাই দেবে তার ভিতর কোনো ডিফারেন্স থাকবে না শীত এবং কুপুরের কিসে বা বাঁধা থাকবে না বা ওয়াল থাকবে না কোনো এই ধরনের সেন্সটা আর কি তো এটা নিয়ে বিতর্ক আছে আপনারা হয়তো কেউ কেউ জানেনও যে আমি একটা ডিবেট দেখছি ডক্টর আবু আমিনা বেলাল ফিলিক্স এবং আসেমাল হাকিম দুজনেই বড় আলেম তাদের ভিতরে বা দুজনেই অনেক ফলোয়ার বা অনেক অনেক অনেক কিছু নিয়ে কাজ করছে তো একটা ডিবেট দেখি তো আসেমাল হাকিম ছিলেন যে যে সালাত ছাড়বে বা তার পক্ষে মানে সে আর মুসলিম থাকে না এই পক্ষে উনি ছিলেন আর বেলাল ফেলিক্স বলতেছিলেন যে না সালাত মানে এর কনসেপ্টটা যে অস্বীকার করবে বা ছেড়ে দেবে তার কথা বলতেছে যাই হোক আমরা বিতর্কে যাবো না আমরা কেয়ারফুল থাকবো এবং আমরা কোনো অবস্থায় কখনো সালাতের কোনো কাজা হয় না আমরা একক সালাত কখনো ছাড়বো না আমি তো বললাম আগে যে যে পাগল যে অজ্ঞান যে শিশু এবং যে ফার্স্ট স্লিপ মানে এমন ঘুম যে তাকে চেষ্টা করেও সে উঠানো যায় না বা সে অ্যালার্ম দিয়ে শুইছে বা মানে ব্যবস্থা নিয়ে শুইসে সে উঠতে পারে না। এই সমস্ত জিনিসের সালাত কাজা হতে পারে আর মেয়েদের ব্যাপারে তো স্পেশাল এক্সামিশন আছে আমি আগেই বলছি তাছাড়া কিন্তু সালাতের কোনো কাজও নেই আপনার হসপিটালের বেডে একদম প্যারালাইসিস পেশাব পায়খানার ভিতরে ডুবে আসেন কথার কথা বলতেছি আমি জাস্ট আপনার কনসিয়াস আপনি আপনি জ্ঞান আছে আপনার চোখটা খোলা এই অবস্থায় আপনাকে আর কিছু না হলে ইশারায় শুয়ে শুয়ে সালাদ পড়তে হবে যদি সালাদায় করতে হবে আপনার সালাতের প্রিকন্ডিশন আমরা জানি যে শরীর পাত থাকা কাপড় পাত থাকা এবং স্থান পাত থাকা তিনটে জায়গা পবিত্র হওয়া চাই কিন্তু যখন আপনার ওজন থাকবে একটা একটা করে সব চলে যাবে তিনটার কোনোটাই যদি পাক পবিত্র না থাকে তথাপি আপনাকে সালাত আদায়কর্ড করা সুতরাং সালাতে কোনো কাজা হয় না যারা মনে করেন সালাতের কাজা হয় তারা মানে বোকার সঙ্গে বসবাস করেন আল্লাহ আমাদেরকে যা শুনলাম তার উপর আমল করার তফিক দান করুন সুবাহা কালামু বেহমিকার্লাই আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকে সমস্ত প্রশংসা আল্লাহর আলহামদুলিল্লাহ এবং খারাপ কিছু শুনে থাকে সমস্ত ব্যর্থতা আমার এবং শীত সন্তানের তরফ থেকে আল্লাহ আমাদেরকে আমল করার তফিক দেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি বারাকাত